আবু হুরাইরা হ্রদলাহতালাহন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে মহিলা আল্লাহ এবং আখিরাতের প্রতি ইমান রাখে তার পক্ষে কোনও মাহরাম পুরুষকে সাথে না নিয়ে একদিন ও এক রাত্রির পথ সফর করা জাহিজ নয় ইয়াহিয়া ইবনু আবু কাসির সুহায়ল ও মালিক রহমতুল্লা আলহি হাদিস বর্ণনায় ইবনু আবুজিব রহমতুল্লাহ আলহি এর অনুসরণ করেছেন